আবু কিলাবাহ রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত যে মালিক ইবনু হুয়াইরিশ রাজিয়ালাহালু তার সাথীদের বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সালাত সম্পর্কে আমি কি তোমাদের অবহিত করব না রাবি আবু কিলাবাহ রহমাতুল্লা আলাহি বলেন এ ছিল সালাতের সময় ছাড়া অন্য সময় অতপর তিনি সালাতে দাঁড়ালেন অতপর রুকু করলেন এবং তাকবীর বলে মাথা উঠালেন আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন অতপর সাজদাহ গেলেন এবং সাজদা হতে মাথা উঠিয়ে কিছুক্ষণ বসে পুনরায় সাজদা করলেন অতপর মাথা উঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন এভাবে তিনি আমাদের এ সায়ক আমর ইবনুল সালিমার সালাতের মতো সালাত আদায় করলেন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি বলেন আমর ইবনুল সালিমাহ রহমাতুল্লা আলাইহি এমন কিছু করতেন যা অন্যদের করতে দেখেনি তা হল তিনি তৃতীয় অথবা চতুর্থ রাকাতে বসতেন